আতিয়াহ রাজিয়াল্লাউতাল বর্ণিত তিনি বলেন ঈদের দিন আমাদেরকে বের হবার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তাই আমরা ঋতুবতী যুবতী এবং তাঁবুতে অবস্থানকারিনী নারীদেরকে নিয়ে বের হতাম ইবনু আউন রহমাতুল্লাহ আলাইহী এর এক বর্ণনায় রয়েছে অথবা তাঁবুতে অবস্থানকারিনী যুবতী নারীদেরকে নিয়ে বের হতাম অতপর ঋতুবতী মহিলাগণ মুসলমানদের জামাত এবং তাদের দোয়ায় অংশগ্রহণ করতেন তবে ঈদ মাঠে পৃথকভাবে অবস্থান করতেন